শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীমকথিত সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রী রামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদ বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ ইত্যাদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো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 বেশ বিল্ডিং দেখোগে আবার দেখেছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার কানে কানে ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আরেকটু পরে যাব তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সংসারী লোকেদের যদি বল, যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও তা তারা কখনো শুনবে না তাই বিষয় লোকেদের টানবার জন্য গৌর নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরিবল প্রথম দুইটি লোভে অনেকে হরিবোল বলতে যেত নাম সুধার একটু আশ্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই যুবতী মেয়ে কি পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরি প্রেমে গড়া গড়ি। নিতাই কোনো রকমে নাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখন এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কারনিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেকদিন পরে বাড়ি ভূমিস হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হল যেমন সংসারীদের মধ্যে সত্য তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজতম তিন গুণ আছে সংসারের সত্যগুণ কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুর দালানে পায়রাগুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়েছে হুঁশ নাই আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলো লোকটি খুব শান্ত সৃষ্ট দয়ালু অমায়িক কারু কোনো অনিষ্ট করে না সংসারী রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ি চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব সংসারী তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার সব। আর ভক্তির সত্য আছে যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত শাকান্য পেলেই হল খাবার ঘটা নাই পোশাকের আড়ম্বর নাই বাড়ির আসবাবের জাঁকজমক নাই আর সত্যগুণী ভক্ত কখনো তোষামোধ করে ধন লয় না ভক্তি রজও থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা যখন পুজো করে গরদের কাপড় পরে পূজা করে